রুজি পেতে পারি সে কথা আল্লাহ তালা কোরআন মাজিদে নূ আলাহি ইসালামের মাধ্যমে আমাদেরকে বলেছেন নূ আলাহি ইসালাম যখন জাতিকে নসিহত করলেন নসিহত শোনেন না শোনে না গোপনে প্রকাশ্যে বিভিন্নভাবে নসিহত করেন তখন আল্লাহতলা নূ আলাহ ইসলামের মাঝেই কোরআনের সেই ঘটনা বলা হয়েছে নুহ বলছেন আমি বললাম নুহ বলছেন আল্লাহকে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 যেহেতু আল্লাহ বলছেন সঙ্গে সম্পৃক্ত আছে যেহেতু আল্লাহ বলেছেন এবং নু আলাইসাল্লাম নবী বলেছেন যে তোমরা ইস্তেক করো তাহলে বৃষ্টি হবে এই দেখবেন যখন আমাদের দেশে অনাবৃষ্টি হয় তখন আমরা কি করি আমাদের জন্য শূন্যত হলো যে আমরা ইস্তেস্কার নামাজ পড়বো আর ইস্তেস্কার নামাজের মধ্যে সব থেকে মূল জিনিস সেটা হচ্ছে কি ইশতেক একবার তোমার কে বলা হলো বৃষ্টির জন্য ইশতেক ফার করলেন কিছুই চাইলেন না আল্লাহর কাছে তো কি ব্যাপার ইশতেক ফার করলেন কিছু চাইলেন না বলে ইস্তেক ফার করাটাই হচ্ছে কি আল্লাহর কাছে বৃষ্টি চাওয়া কারণ ফাকুল তুস্তাক ফিরবা কমিন আপনি যদি কোনো এই শ্রেণীর রুজির অভাবে ভোগেন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 তোবা করার গুরুত্ব অনেক আছে আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি তোবা করবে এবং ইমান আনবে নে আমল করবে সম্ভবত সে হবে ভালো লোকদের বা সফল লোকদের একজন মুফলহীন তার মানে সে সফল হবে আল্লাহ তালিয়ান্ডা তোমরা সকলে আল্লাহর দিকে তোবা করো তে কি ফিরে আসা প্রত্যাবর্তন করা কেউ পালিয়ে গেছে সে এই জায়গায় ছিল আবার সেই জায়গাতে ফিরে আসা এর নাম হচ্ছে তোবা যদি তো করো তাহলে তোমরা সফল হবে আল্লাহ আরো করবে তারা গুণগার হবে কেয়ামতের দিনে তাদের আজাব বর্ধন করা হবে আর তারা সব সময়ের জন্য নিকৃষ্ট অবস্থায় সেখানে বাস করবে তবে হ্যাঁ যারা তোবা করবে ইমানবে এবং নেম করবে আল্লাহ তালা তাদের সমস্ত পাপকে পুণ্যে পরিবর্তন করে দেবেন যত পাপ ছিল পাহাড় পরিমাণ পাপ করেছেন সেই পাপকে আল্লাহ তালা যখনই আপনি তো করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর দরবারে ফিরে আসবেন নোমুল করবেন ইমানের সাথে তখনই আপনার আগেকার সমস্ত পাপকে পুণ্যে পরিণত করে দেবেন আল্লাহতালার এ হচ্ছে ওয়াদা যে আগেকার পাপ পূর্ণ হয়ে যাবে যাই হোক আল্লাহতালা চান যে বান্দা তোবা করুক আল্লাহতালার দরবার থেকে চলে যাওয়া হারিয়ে যাওয়া দূরে সরে যাওয়ার বান্দা আল্লাহর দরবারে ফিরে আসুন এটা চান বরং বান্দা যখন ফিরে আসে তখন আল্লাহ খুশি হন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 কিছুক্ষণ পরে আবার যখন চোখ খুলেছে তখন তাকিয়ে দেখছে সেই উঠ তার খাদ্য পানীয় সহ সেই জায়গায় দাঁড়িয়ে আছে এই লোক খুশি হবে না হবে না কত খুশি হয়েছে এত খুশি হয়েছে এত খুশি হয়েছে খুশির চোটে পাগল হয়ে বলছে আল্লাহ তু আমার বান্দার আমি তোর রব উল্টো করে তাই না সে সুক্রিয়া আদায় করতেকে এমন উল্টো পাল্টা খুশি খুশির চোটে যে তুই আমার বান্দার আমি তোর রব মহানবীল আল্লাহর কাছে তোবা করলে আল্লাহর দরবার ফিরে এলে পরে আল্লাহ তালা খুশি হন ওই উটালার থেকেও সুতরাং বান্দা ফিরে আসুক বান্দা তার কাছে ক্ষমা চাক এটা আল্লাহ চান আর তাতে আল্লাহ খুশি হন আল্লা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 নিরাশ হই না আল্লাহর রহমত থেকে নিরাশ হই না আল্লাহ তোমাদের সমস্ত না মাফ করবেন এমনি মাফ করবেন আল্লাহ করে দেবেন নিশ্চয়ই তিনি মহা ক্ষমাশীল মহাদয়াবান অথেব আল্লাহর কাছে চাইলে আল্লাহ মাফ করবেন আল্লাহ তালা অন্য এক জায়গায় বলছেন অত্যাচার করে জুলুম করে অন্যায় করে আর জুলুম হচ্ছে তিন প্রকার করা হয় যেটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম সেটা কি আজিম এই যে সিরক হচ্ছে বড় জুলুম আর এক জুলুম নিজের প্রতি করা হয় সেটা কি নিজের প্রতি জুলুম হচ্ছে পাপ কারণ পাপ করলে নিজেরই ক্ষতি এ হচ্ছে নিজের উপরে জুলুম আর অপরের প্রতি জুলুম ওই যে মারধর করা জুলুম এখানে আল্লাহ এবং আল্লাহর ক্ষমা চায় ফাস্তা আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নবীও তাদের জন্য ক্ষমা চান তাহলে তারা আল্লাহকে গাফরিম রূপে পায় আহ তাহিম রূপে পায় আল্লাহ তোবা কবুল করেন এবং তিনি দয়াবান তিনি তাদের প্রতি দয়া করেন এই আল্লাহ তালা আরেক জায়গায় বলছেন কিছু নেক বান্দার কথা বলা হলো মোহসিন কারা সৎসীল বান্দা কারা তারা যারা কোনো জুলুম করে ফেললে কোনো অশ্লীল কর্মকাণ্ড করে ফেললে কোনো মহাপাপ করে ফেললে তারা সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ করে আল্লাহর তারপর আল্লাহর কাছে তাদের নিজেদের পাপের জন্য ক্ষমা চায় ওমাইয় ফেরু বা ইল্লাল্লাহ আর আল্লাহ ছাড়া গোনাহ কে করতে পারেন প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার বাকি কথা বলবো কাছে থাকুন সাথে থাকুন কালাম ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুলকোর আন শিরোনামে রলু মুলকোর আন শিরিজ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 জানতে হলে দেখুন উলমুল কোরআন ও ইসলামী আদর্শ ডায়ালগ ডায়ালগ ডিসকশন ডিসকশন ডিবেট ডিবে Witness Dr. Zakir Naik in a battle of words. Look. Shammukh Shammare. Pratiriyoshpatibar. Ratnawtai. Apunash Shamprachar. Shakal Kshay Doshtai. Bangladeshe. Beast TV Banglae. Bordoman Vishyar. Ha-ha-kaar-oh-da-shar-shama-dhan-ki. Allah nabi bola je ma nos Bola-Chen-je-ma-nos-a-sustho-hul-e-deckte-jo. আধুনিক কর্মচঞ্চলতা এই সম্পর্কটাকে ছিন্ন করে দিচ্ছে বললেন সর্বোত্তম জিক মূল্যবোধ বর্তমান মানব সমাজের মুক্তির উপায় কি देख समस्थान परवर्ती दर्शक मंडल तला क्षमा चाहले एक फिर छा क्यों गुणा माफ करते আল্লাহ মাফ করবেন আল্লাহর কাছে অবাধ্য না আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাফ চাওয়া যায় না মাফ করানো যায় না এমন কোনো জায়গা নেই যেখানে ডুব দিলে পরে আপনার সমস্ত গোনা ধোয়া যায় আছে নাকি এরকম ব্যাপার এমন কোনো জায়গা নেই যেখানে কিছু টাকা দিলে সমস্ত গোনা মাফ হয়ে যায় আছে নাকি মুসলমানদের এরকম ব্যাপার না আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ ছাড়া ক্ষমা কেউ করতে পারে না সুতরাং ওমাইয়াক ফেরুজুন বা ইল্লাহ জানবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে পরে আল্লাহ তারা ক্ষমা করে দেন রাসুল উল্লাহ সাল আলী সাল্লাম বলছেন হাদিসে কুদ্সি মান যদি কোন সাক্ষাৎ করে এই অবস্থায় যে সে আমার সঙ্গে কাউকে শরিক করেনি তার মানে তার মৃত্যু হল মৃত্যু হয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হলো আর সেই অবস্থায় সে কাউকে শরিক করেনি তার মানে কি সে তৌহিদবাদী সে হচ্ছে তৌহিদবাদীর গুণ তা তো আল্লাহ তালা বলছেন লাকি তুহু বে কোরাহা মাগ ফেরাত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 আল্লাহ তালার একটা কারণ এই জন্যই রসুল্ল সাল্লা সাল্লাম ডেইলি প্রত্যেক দিন একশোবার করে ইস্তেক ফার করতেন আল্লাহর রসুল স্লাম কোনো পাপ ছিল আল্লাহর নবী হয়ে নিষ্পাপ হয়ে যদি একশোবার ক্ষমা চান তাহলে আমাদের মতো পাপি তাপি বান্দাদের কী করা উচিত কতবার ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া আল্লাহর কাছে করা ফার করা তো নিশ্চয়ই আপনারা জানেন যে এর অনেক উপকার আছে তার মধ্যে একটা উপকার হলো যে আমাদের কাছে ঠিক ঠিকভাবে রুজি আসবে শুধু ক্ষমা চাইলেই হয় না আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করলেই হয় না তৌবা আল্লাহর দিকে ফিরে আসা তার শর্ত আছে সেই শর্ত যদি আপনি পালন করতে পারেন তাহলে পরে আপনার তবা কবুল হবে নচেত হবে না কারণ আল্লাহ তালা বলছেন ইয়া তাওবার সঙ্গে একটা শর্ত লাগিয়েছেন নাসু হা তো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 পাপ করতে থাকবে না তো করবেন তা না পাপ করতে করতে তো বা করা হয় না আপনি সোনার দোকানে ঢুকেছেন চুরি করতে যে একটা করে অলঙ্কার নিচ্ছেন না ব্যাগে ঘুরছেন আস্তাক্ষরুল্লাহ একটা করে অলঙ্কার নিচ্ছে না বলছে আস্থা খরুল্লাহ আস্থা খরুল্লা আল্লাহ তো বা কবুল করবেন হা হ্যাঁ আরে পাপ তো তুমি আগে ছাড়ো পাপ আগে বর্জন করো তবে না তো বা কবুল হবে তো বা করছে বা তো করি আবার করি চুরি করছে বলছো আস্তাক খরুল্লাহ নম্বর তিন যে কাজ তুমি করেছ সেই কাজ আর জীবনে করবে না এরকম দৃঢ় সংকল্প হতে হবে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 পরের মাল চুরি করেছেন ডাকাতি করেছেন করেছেন চিন্তাই পকেট মেরেছেন এই যে বান্দার হক এই বান্দার হক হলে না আল্লাহর কাছে আস্তা খরুল্লাহ আস্তা খরল্লা বলবেন আল্লাহ বলবেন এ বান্দা আস্তা খুরল্লা কিসের জন্য আপনি বলছেন অমকের কাছে আমি চুরি করেছি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তখন বল তোমার চুরির মাল ওই বান্দাকে ফিরে দিয়ে এসো তারপর আমার কাছে তো করো তোমার ভিতরে যদি পাপ থেকে থাকে এবং বান্দার হক মারা, ঘর বিল্ডিং গাড়ি বাড়ি সবকিছু আছে এখন বলছো তুমি তোবা করো আস্তা ফেরত করবা হ্যাঁ এখন তুমি তোবা করতে এসেছো মানুষের কাছ থেকে বহু হক মেরে খেয়েছো বহু সুদ খেয়েছো ঘুষ খেয়েছো এখন তুমি হজ করতে এসেছো সেই হজ কবুল হবে যতক্ষণ না তুমি বান্দার হক ফিরিয়ে দিয়ে ততক্ষণ হজ হচ্ছে তোবা মানে আছে তোবার সুযোগ সেখানে গিয়ে আপনি আল্লাহ কাছে তোবা করছেন আল্লাহ দরবারে ফিরে আসছেন অথচ আপনি আপনার বহু লোকের হক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 এবার আপনার প্রাণ কণ্ঠাগত হয়েছে সে সময় ফেরস্তা দেখছেন আগে ফেরস্তা আছেন হ্যাঁ ফেরেস্তা আসে চকর বকর করে তাকিয়ে দেখছেন রে বাপরে ফেরেস্তা চলে এসেছে এবার তো আমার জান নেবে আস্তাক ফেরুল্লাহ আস্তাক আল্লাহ আমাকে ক্ষমা করে দাও সময় হবে না আর পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগে যদি তবা করেন তবে তৌবা হবে নচেত আপনার তোবা কবুল হবে না মরণের আগে যথেষ্ট সময়ের আগে তৌবা করার যখন সুযোগ দেওয়া হয় তখন তৌবা করতে হবে তাছাড়া তোবা হবে না আল্লাহ তালা আমাদেরকে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 আমাদের ইসলামে তো ডে দরকার হয় না আমাদের মাসাল্লা হাঁড়ি হলে যথেষ্ট ডে দরকার নেই আমাদের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 সালাম হলো তারপরে কালাম হলো তারপরে মোয়েদুন ফালি কাউ তারপরে সাক্ষাৎ হলো অমক পার্কে অমক জায়গাতে অমক সমুদ্রে ধারে গিয়ে তারপরে সেখানে সাক্ষাৎ হলো তারপরে আবার এমন একটা হলো যে সেখানে দৈহিক মিলন শুরু হয়ে গেলো আরও সেটা পৌঁছে গেল। ভালোবাসা অপবিত্র থেকে পৌঁছে যায় অবৈধ ভালোবাসা অবৈধ ভালোবাসাকে পালন করার জন্য সারা বিশ্বে দাবি আছে যে আমাদের জন্য পার্ক তৈরি করা হোক সেই পার্কে আমরা ভালোবাসা নিবেদন করব।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 এসে লাল ফুল দিয়ে ইত্যাদি দিয়ে ভালোবাসাকে বরণ করে থাকে আর ভ্যালেন্টাইন ডে ওদের একটা দেবী ভালোবাসার দেবী সেটা আমরা পালন করতে পারি না এটা আপনারা পড়বেন যুব সমস্যা আর একটা বই আছে বারো মাসের তেরো পরব এই বইটা পড়বেন ওতেও ভালো বিশ্ব ভালোবাসার দিবসের ব্যাপারে আছে আল্লাহ তালকে তৌফিক দেন এইসব থেকে মুক্তি করুন আল্লাহ আমিন ওসালী মোহাম্মদ ওয়াল আলী ও আজমাইন ওকুম রহমতুল্লাহি বরকাত জানা দিবি আপনার অধিক বাংলা ম্যারেজ ও ডিভোর্স ইসলাম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 आज रात साढ़े सात टाए पुन सम्प्रचार सकाल साढ़े नशे डीज टी बांगल